আবু হুরাই রাহ রদিলত আল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন বনে ইসরায়েলকে আদেশ দেওয়া হয়েছিল তোমরা দরজা দিয়ে অবনত মস্তকে প্রবেশ করো আর মুখে বলো হিত্যাতুন অর্থাৎ হে আল্লাহ আমাদের গুণাহ ক্ষমা করে দাও সুরাহাল বাকারা আয়াত নম্বর আটান্ন কিন্তু তারা এ শব্দটি পরিবর্তন করে ফেলল এবং প্রবেশ দ্বারে যেন নতযানু হতে না হয় সেজন্য তারা নিজ নিজ নিতম্বের উপর ভর দিয়ে শহরে প্রবেশ করল আর মুখে বলল হাব্বাতুন ফি শাহরাতিন অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জবের দানা দাও